কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন আপনার মায়ার দ্বারা আপনি এই আশ্চর্যজনক আশ্চর্যজনক জগৎ সৃষ্টি করেছে কোন বৈজ্ঞানিক চিন্তা খার সক্ষণ কিচ্ছু আবিষ্কার করে তখন কোন রকম অনুসন্ধান না করে সাধারণ মানুষ সেগুলিকে আশ্চর্যজনক বলেন কিন্তু বুদ্ধিমান অর্পণ করেন যিনি সেই সমস্ত বৈজ্ঞানিকদের ঐশ্বর্যজনক মেধা সৃষ্টি করেছেন সাধারণ যারা প্রকৃতের আশ্চর্যজনক কার্যকলাপ দর্শন করে বিষয় হয় এবং তারা তার সমস্ত কিন্তু বিজ্ঞ কৃষ্ণ ভক্ত ভালোভাবে জানেন যে এই প্রাকৃত অভিব্যক্তির পেছনে রয়েছে শ্রীকৃষ্ণের মেধ যেই সম্বন্ধে ভালো গীতায় বলা হয়েছে মায়া চেন প্রকৃতি যেহেতু শ্রীকৃষ্ণ আশ্চর্যজনক প্রকৃতিকে পরিচালিত করতে পারেন তাই তার পকে বিশাল রূপ ধারণ করে জলে গভীর স্থলদেশ থেকে পৃথিবীকে উদ্ধার করা মোটেই আশ্চর্যজনক নয় তাই জনক ভক্ত আশ্চর্যজনক বরাহাদেবকেই দর্শন করে বিস্মিত হন না কেননা তিনি জানেন যে ভগবান তা অদ্ভুত শক্তির দ্বারা আরও অনেক বেশি জনক বিস্ময়জনকভাবে ক্রিয়া করতে থাকেন যেই সবচাইতেই মেধাবী বৈজ্ঞানিকদের মস্তিষ্কের ও ধারণা অচিত ওম জ্ঞানি নিন্ধস জ্ঞানঞ্জনশুন্মি যেন তসম শ্রীগুবে মহাশ্রীচন মনোভীষ্ট স্থপি যেন ভূতল সয়ংকা মহ্যাম দপদানিক সন্দেহম শ্রীগু শ্রীতরূন্ সাম সজীব সাধ্বৈত গুর্জনসহিত চৈতন্যদেব শ্রীবাধা কৃষ্ণ পাঞ্সন ললি শ্রীশঙ্ হে কৃষ্ণ খরুনা সিধো দীনবন্ধো জগৎপে উভীষ গোপি কধা কামোষ্ট সপ্তৌরঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষভানুসুতে দেমে হরিপ্রি বংাশ পৃপা সিধু পতি পাবলেভ্যো বৈষ্ণবে নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী প্রীতগাধর আধুনিক যুগে সবচেয়ে প্রসিদ্ধ বিখ্যাত বৈজ্ঞানিক হচ্ছেন শ্রী অষ্ট শ্রী হেয়ার আইনস্টাইন এবং আইনস্টাইনের নাম বলে খুব সমান দেয় প্রপাত অনেকবার জিজ্ঞেস করেছেন যে আইনস্টাইনে এই তো মেদ দিয়েছেন কে আইনস্টাইনে মস্তিষ্ক সৃষ্টিকর্তা কে আইনস্টাইন কি জন্য প্রসিদ্ধ আছে কারণ গবেষণা করে এই বিশ্বের ছালানোর সম্বন্ধে কিছু আইন আবিষ্কার করেছে কিন্তু এইসব আইন কিভাবে সূর্যদে প্রতিদিন ফোর দিক থেকে উদিত হয় এবং সন্ধ্যার সময় পশ্চিম দিকে অস্ত হয় কিভাবে এই খুব জটিল জগৎ সময় চলে তাকে কার সৃষ্টি কিস সম্ভব হয় আধুনিক বৈজ্ঞানিকের বলে যে ওই সব কিছু হচ্ছে এমনি বাই কিন্তু বুদ্ধিমান মানুষেরা বুঝতে পারে যে এই সকল বিষয় পরিচালন করেন ভগবানুরেশ সবি সকলগ্রহণ রাজ সমস্তরমূর্তি রশে শেজা গা ভ্রমতি সংকাল হাদি পুরুষ সূর্যে অশেষ সেজ আছে আমাদের আধুনিক বৈজ্ঞানিকেরা আবিষ্কার করেছেন যে ওই সূর্য এই তো শক্তি সারা বিশ্বে যে এই সেকেন্ডের মধ্যে এই সূর্য সঞ্চারিত শক্তি সমস্ত মানব জাতি ক্র বর্ষে মধ্যে এটুটুকু ব্যবহার করতে পারে না আমাদের অনেক অথামিক টাওয়ার স্টেশন আছে আর কি হাইড ইলেকট্রিক আমরা খুব কষ্ট করে এইসব টম ও স্টেশন সৃষ্টি করে কিন্তু সূর্যদেবের শক্তি এত আছে যে এক সেকেন্ডের মধ্যে ওই সূর্যদেবের শক্তি এই সমস্ত মানব জাতি ক্র ক্রষের মধ্যে ব্যবহার করতে পারেন এই বেশি আছে আমরা খুব ভয় লাগি যদি বিস্ফোরণ হয় এখন সেটাই রকম ফ্যাশন আছে না কই আমি সংবাদপত্রে দেখিনি অনেকদিনে ওই মায়াপ খবর শুনিনি দেখিনি কিন্তু ও কাল থেকে আগেই না শুরু দিকেই কিছু সেই রকম ছিল না সিরিয়াল বমিং বিশ্বরণ ডেলই কাত থেকে ফরে জিজ্ঞেস করো খবর কি আছে তারপর শুনেছে যে ঢাকায় এই কন ফন আছে যে সব জায়গায় সিউরিফ বমিং করা হয় এবং আমার খুব ভয় লাগে সেটা শুনতে পেয়েছি কাল কাতায় হতে পারে হবে মনে সব জায়গায় হচ্ছে হচ্ছেই কিছু এখানে এ পর্যন্ত না আশা করে হবে না কিন্তু আজকাল সেই রকম চলছে তো আমরা খুব ভয় লাগি যে এই অনিয়ন্ত্রিত শক্তি বিস্ফোরণ থেকে এই তো লোক মারায় যায় কিন্তু সূর্যদেব এই সেকেন্ডের মধ্যে কত শক্তি পুরো বিশ্ব ফেবে এবং সেই সূর্যদেব কি সেটা ভগবানের সৃষ্টি এবং ভগবানের সুজে মত অনেক অনেক অসংখ্য সূর্য সৃষ্টি করে এবং সব সূর্যের শক্তি ভীষণের মত না যে দ্বারা সমস্ত বিষয়ে পালন করা হয় আমি স্কুলেই শুনেছি বেশি কিছু সেটা করেনি কিন্তু এতটুকু আমার শরান আছে যে এই পৃথিবী মন্ডল যদি সূর্য থেকে একটু দূরে যেত তো ওরা আইসাই যাবো সবকিছু বরাফের মতো যেত এবং কোনো প্রাণী থাকতে পারত এবং আর একটু নিকটেই যেত আমরা সবাই যত সমৃতকাল চক্র এই সূর্যদেব তার কি বলে তার চক্রায় কি বলে অভেদ কক্ষ খাত খক্ষপাত ঠিক মত চলে যাতে বিষয় পালন হয় এবং বিনাশ হয় না তো কি করে সম্ভব হয় আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকের এইসব দেখতে পারে এবং কিছু প্রাকৃতিক নিয়ম আবিষ্কার করতে পারে কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান পালন খার্তা হচ্ছেন ভগবান এবং পরিসে প্রলয় খার্তা হবেন ভগবান সেই জন্য ভক্তদের পুরো বিশ্বাস আছে এইসব কথা শুন যে ভগবান মহাবরাহ রূপে পৃথিবীকে মহান সাগর থেকে উদা করে তুই কি এই সব শুনে ওই আমাদের আধুনিক বিজ্ঞান পড়ায়ণ বন্ধুর অবিশ্বাস করে কি শুধু প্রাচীন শু ভারতীয়লজি মানে কাল্পনিক মিত্র কাহিনী তারা বলে আধুনিক বৈজ্ঞানিকেরা মনে করে যেহেতু পূর্বকালে আধুনিক বিজ্ঞান ছিল না সেই জন্য এই বিশ্বে অস্তিত্ব ব্যাখ্যা করার জন্য প্রাচীন ভারতীয় ঋষিগণ কল্পনা করেছেন যে ভগবান আছে যে বরাহা রূপে কর্মরূপে এইসব রূপে। বিশ্বে সৃষ্টি পালন এবং প্রলয় করে কিন্তু সেটা সম্ভব নয় যে এই বরাহা সুখ পৃথিবীকে ধারণ করতে পারে কি করে সম্ভব এটা অকল্পনীয় তারা অকল্পনীয় বলে এবং আমরা অচিন্ত বলে অচিন্ত তো আমাদের বুদ্ধি দ্বারা এই আমরা বুঝতে পারি যে অবশ্যই সৃষ্টির কার্তা আছে সৃষ্টিকার্তা তো সবকিছু যা আমরা দেখি তো এমনি বাই চান্স সুযোগ থেকে সম্ভব হয় না এক সাধারণ উদাহরণ আমি সবসময় দিন যে এই হচ্ছে একটা স্টিল গ্লাস কোন আশ্চর্যজনক নয় খুব সাধারণ জিনিস কিন্তু এইটা প্রস্তুত করতে কত লোকজনের প্রয়াস করা দরকার ছিল ওই লোহা খনি থেকে উদ্ধার করতে তারপর ওইটা প্রসেস করতে এই স্টিল গ্লাসে ডিজাইন করে যদি বেশি পাতলা হয় তো চলে এটা নষ্ট হয়ে যাবে এবং যদি বেশি ভারী হয় তো ক্ষতি হবে না কিন্তু দরও না তারপর দাম বেশি হবে আর কেমন খেয়েও কিনবে না তো এই ডিজাইন একদম বরাবর আছে যাতে আমরা খুব সহজেই এর জল জলফান করতে পারি তো আমরা বৈজ্ঞানিক ডিজাইনার তারপর ব্যবসায়ী এ ফেছনে আছে আমি যদি প্রস্তাব করি যে এটা এমনি আসে তো বৈশাখী জ্বর থেকে তো এমনি হলো তো আমার সবজি বাগান হয় এমনি হলো তো আমার ওই কপি চাষ করেছে এবং একবার ওই খপি গাছে তো ফুলকপি চেল খপি ছিল না তো এক স্টিল গ্লাস এসেছে সম্ভব হয় তো হাস্য ব্যথ কিন্তু বৈজ্ঞানিকদের প্রস্তাব আছে যে এই পুরো বিশ্ব সেই রকম এসছে তো সেইটি হাস্য তো অবশ্যই ও বিশ্বের পেছনে সৃষ্টিকার আছে ভগবান আছে সেইটা আমরা বুঝতে পারি কিন্তু আমরা বুঝতে পারি না তো ভগবান কৌথ মহান আছেন ইনি যদি বিশ্ব সৃষ্টি করে তাহলে আমাদের থেকে কৌত বড় আছেন ওই জঙ্গল বাসেরা যারা এখন সেই রকম লোক নয় কিন্তু পূর্বকালে ওই জঙ্গল বাসেরা ছিল তারা কখনোই স্টিল গ্লাস দেখিনি স্টিল আর কোন জিনিস দেখিনি এবং আধুনিক সভ্যতা সম্বন্ধে কিছু পরিচয় কিছু জ্ঞান ছিল না তো সেই রকম লোকের কাছে গিয়ে আমরা যদি করত তাকে বোঝাতে যে ফ্যাক্টরি আছে এবং ফ্যাক্টরির মধ্যে স্টিল গ্লাস উৎপাদন করিছুই বুঝতে পারত না তবে কি বুঝতে পার যে জঙ্গলে কিছু শু আছে এবং আমরা শিকা করি খাই সেটা তার জ্ঞান সেটা তার এম এ পিএইচডি সব এর মধ্যে আছে তো ফ্যাক্টরি সম্বন্ধে আমরা আমরা যদি ফ্যাক্টরি ওই সেই রকম শিক্ষিত লোকদের যাদের কিছু অভিজ্ঞতা নেই এই সকল জনের শেষ সম্বন্ধে আমরা শেষ ব্যাখ্যা করতে যে ফ্যাক্টরি আছে কেমিক্যাল প্লান্ট আছে তারা কি বুঝতে পারে কিছুই বুঝতে পারবে না এবং নিজেদের মধ্যে তাদের মীমাংসা হবে যে এই লোক ফাগাল আছে বলছে যে এই তো বড় বিল্ডিং আছে বিল্ডিং মানে তাদের কোনো বিল্ডিং নেই শুধু ওই গাছে নিচে শুয়ে না গর্তের মধ্যে ফসুদের মতো কিন্তু আমরা মনে করি যে আমাদের আধুনিক বিজ্ঞান এই তো অন্য আছে যে আমরা বিষয় সম্বন্ধে সব জানি কিন্তু এই সরল কথা বুঝতে পারি না যে বুঝতে সম্ভব নয় তো তারা স্বীকার করবে না যে ভগবান মহাবরাহ রূপে পৃথিবীতে উদা করে কারণ তার মানে সেটা সম্ভব নয় কিন্তু ভগবান যদি যদি ভগবান সেই রকম কার্য করতে পারে না তাহলে তিনি ভগবান নন ভগবান যদি অচ্ছিন্তন তো ভগবান না। ভগবান এবং ভগবানের সম্বন্ধে সব তথ্য যা আছে আমাদের বুদ্ধি গ্রাহ্য হতেন তো ভগবান হতেন ভগবান মনে আমাদের বুদ্ধি এবং চেষ্টা অতীত সেই জন্য ভক্তরা এইসব কথা শুনে কবি আনন্দিত হয় তো ভগবান তারা একটু অল্প শক্তির দ্বারা পৃথিবী উদ্ধার যা আমাদের জন্য সম্ভব সম্পূর্ণ সম্ভব নয় আমাদের জন্য অকৌফীয় অচিন্ত এই রকম খেলা আছে সেটা ওইট লিফটিং না কি বলে বাংলায় ওইট লিফটিং হ্যাঁ ভারত ভারত তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতো ভারত চলতে পারে জানে ফ্যাক্ট অ্যান্ড ফিগার জেনারেল নলেজ তিনশো পঞ্চাশ কিলো 350 Kilo Or ek এক দুই সেকেন্ডের জন্য চলতে পারে ek এক সাদ Koto হাতি কোথাও pare চলতে পারে তার থেকে বেশি মনে হয় তো so, অলিম্পিক Gold Medal ভাড়া কি কি বলে ভাড়া চলা বলা তো আগামী জীবনে সাধারণ হাতি হতে পারে এবং বিনা প্রয়াস প্রয়াসের ছাড়া এ ওজন তুলতে পারবে কিন্তু ভগবান সমস্ত পৃথিবীর উদ্ধার করতে পারে এবং এর জন্য ভগবানের ট্রেনিং করা দরকার না এমনি তার খেলা তো কিছুদিন আগে ওই গিরিধারী লীলা উদযাপিত হল না গোবর্ধন পূজা। এই লোকেরা অবিশ্বাস হয় কিভাবে ছোট বালক পাহাড় তুলতে পারে এর সব শুধু গল্প জল্প কিন্তু এখানে দেখে যায় যে এই কি ভগবান ওই অবতারই ভগবান স্বয়ং ভগবানে যে পূর্ণ ভগবান নন তিনি খুব সহজেই ফুরে পৃথিবী ধারণ করেছেন তো স্বয়ং ভগবানের জন্য একটা ছোট তাহা পাহা ধারণ করা খুবই সহজ ভক্তদের বিশ্বাস আছে এবং এইসব কথা শুনে খুবই আনন্দিত হয় যে আমাদের ভগবান এতো কাজ করে যে খুবই প্রসিদ্ধ সে কাহিনী যে মুচি এবং সুচি নারদ নারদমুনি বৈকুণ্ঠ পথে চলে গেলেন এবং এই সুচি মনে ব্রাহ্মণের পাশে গিয়ে ব্রাহ্মণ তাদের থেকে জিজ্ঞেস করেন হে নারদমণি কই যাচ্ছিস বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানকে দেখতে হ্যাঁ কি কথা বলছিস বিশ্বাস করছিস ঠিক আছে এসে গিয়ে আমাকে খবর দেবে কি দেখেছে তারপর মুচি মুচির পাশে গিয়ে ওই মুর্চি নারদমণিকে দণ্ডবাদ প্রণাম করে জিজ্ঞেস খুব শ্রদ্ধা সহিতে জিজ্ঞেস করে এই নারদমণি কোথায় যাচ্ছেন আমি বয়কুণ্ঠে যাচ্ছি ভগবানের দর্শনের জন্য তো ওই মুছে খুব শ্রদ্ধা ছিল এবং মুনি থেকে অনুরোধ করেন যে ভগবানকে আমার প্রণাম জানান তো বয়কুন্ড এবং আরো কি ওই ও ব্রাহ্মণ নারদকে বলেছেন যে ভগবানকে দেখে অনেকেই বলেন যে আমি কিছুদিন পরে যাব আমার জন্য সব কিছু প্রস্তুত করো আমি যাচ্ছি কিছুদিন পরে এবং মুচি বলেছে বলেছেন নারদমুনিকে যে আপনার এতো তো ভাগ্য আছে বয়কুণ্ঠ বৈকুণ্ঠে যেতে আমার এইথ ভাগ্য নয় আমি খুবই ক্ষিত আশা করি যে কয়েক কোটি জন্মের পরে আমার এইথ ভাগ্য হবে যে আমি ভগবানের ফাঁসে যেতে পারি তো ভগবানের দর্শন করার পরে স্তুতি করার পরে ও নারদ মুনি ব্রাহ্মণদের খবর দিয়েছেন যে এই ও ব্রাহ্মণ বলছে যে আমি আসছি আমার জন্য ব্রাশ প্যান দেওয়া বিভস্ত করে আমি আসছি ভগবান বলেছেন যে আসবে না এইবা হবে না তো কত জন্ম করে ওই ব্রাহ্মণ আসছে আমিও জানে না আসবে না মানে না খুব দম্বে কাছে আসতে পারবে না এবং ওই মুচি আপনা আপনাকে খুব দৈন্যা প্রণাম করে আপনার চরণে দমবে আর তার জন্য আমি সব কিছু প্রস্তুত করছি এইবার আসবো তো কিভাবে সম্ভব হয় ব্রাহ্মণদের খুব দম্ব আছে সারাদিন মন্ত্র তন্ত্র পুজো তুজো করে কিন্তু প্রকৃত পক্ষে আমাকে বিশ্বাস হয় না এবং মুচিত নিচে যাতে হলে নিচ কার করেও আমাকে পুরো বিশ্বাস আছে সেই জন্য সেই আমার কাছে শীঘ্রই আসতে পারে তো নারদ মুনি জিজ্ঞেস করেন তো কিভাবে সম্ভব হয় ও ব্রাহ্মণ তো শুদ্ধ আছে সারাদিন পূজা করে এবং আপনার কাছে আসতে পারবে না এবং মুচি তো সারাদিন তো চাম কাজ করে খুবই অপবিত্র তো ভগবান নারায়ণ নারদ খেয়ে বলেছেন যে ফিরে গিয়েই ও ভাইকে উভয়কে বৌ দে যে আমি বৈকুণ্ঠে বসে এই কাজ করছে আমি ভগবান এই কাজ করছে যে এই কি বলে সুচিয়ে সূচি ছিদ্রার মধ্যে একটা হাঁখি দিচ্ছে কি সম্ভব সম্ভব হা না আমাদের জন্য সম্ভব নয় ভগবানের জন্য সম্ভব আছে হ্যাঁ আমরা আপনার সবাই শীঘ্রই তার কাছে যাবে তারা না বলে তারা কখনোই যাবে না তারা হা বলে তারা মুচের সাথে মুচি হই সুচি হই যদি কৃষ্ণ ভজে সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণা যা যে আপনার সবাই জানে সূচি ব্রাহ্মণদের বিশ্বাস হলো না সেই সম্ভব নয় আমার জন্য সম্ভব নয় তো ভগবানের জন্যও সম্ভব নয় সৌহাম আমি এবং ভগবান একই তো আমি যদি কথা না পারি তো ভগবান কিভাবে কত এবং আমরা স্কুলে পড়েছি ফিজিক্স তো সেইটা তো লজ অব ফিজিক্স বিরুদ্ধে তো এই যে ছোট্ট ছিদ্র মধ্যে এই তো বড় জিনিস রাখা কি করে সম্ভব বিশ্বাস ছিল এবং মুচিয়ে পুরো বিশ্বাস ছিল নারদ অবাক ছিল কি করে সম্ভব হয় সূচিত ছোট্ট ছিদ্র দ্বারা কিভাবে নিয়ে যাও। তো মুচিয়ে এত বুঝি ছিল যে বলেছেন যে আমি এই পিপুল গাছের নিচে কাজ করি তো প্রত্যেক পিপুল ফুলে ফলে বীজের মধ্যেই আরেকটা গাছ আছে তো সেই সব ভগবানের সৃষ্টি ভগবান যদি চান তো সব করতে পারেন যা আমাদের জন্য অকল্পনে অচিন্ত আসলে এই সব বিশ্ব সৃষ্টি সেটা ভগবানের সাধারণ কেন সেটা আমাদের কল্পনা অতীত এবং তার লীলা অপ্রাকৃত লীলা সেটা অচিন্ত কিভাবে ভগবান যা এত এত শক্তি আছে যে ইনি অসংখ্য ব্রহ্মণ্ড শুধু তার ইচ্ছা থেকে সৃষ্টি করতে পারে ভগবানের কোন কঠিনে কোনো কষ্ট হয় না অসংখ্য বিশ্বে সৃষ্টি কার্য করতে কিন্তু এই কি ভগবানি অলো খারাপ সৌদা মা থেকে খুব ভয়ভীত হয়ে এবং ফলায় যায় এইটা তো অচিন্ত যে সর্বশক্তিমান ভগবান যা থেকে সমস্ত দেব এবং অসুর ভয় করে সেই ভগবান মা যা সৌদশ শাস্তি থেকে ভয় করে এ তো অচিন্তীল এবং যেই ভগবান নিজে লীলা মাধুরী আসাদন করতে চান সেটা অচিন্তা যাতে অচিন্ত সেটা শ্রীকৃষ্ণ চৈতাম না মহাপ্রভু বিশেষ প্রধান তো এই শ্রীমাদ ভাগবতে আমরা এই স্কন্ধায় প্রাহা দেব ভগবানের সম্বন্ধে পড়ছি এবং এরপরে নৃসিমদেব ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ এইসব কথা হবে এবং দশম স্কন্ধায় কৃষ্ণলীলা হবে বিশাল রূপে গর্ণিত তো এই সমস্ত অবতারের সম্বন্ধে আমরা পড়ছি আমরা শুনি যাতে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে আমাদের বেশি শ্রদ্ধা হবে গৌরীয় বৈষ্ণবদের লকা আছে স্বয়ং ভগবান সেবা কর কিন্তু তার জন্যে তারা সক অবতারে অবহেলনা করে না এই সমস্ত অবতা কৃষ্ণের অবতার কৃষ্ণ থেকেই অভিন্ন কিন্তু স্বয়ং ভগবান পূর্ণরূপ ভগবান শ্রীকৃষ্ণের লীলা অতিমধুর আছে কারণ অন্য অবতারে তিনি এই তো মাধুর্য দেখান না তাদের ভক্তরা তারা ভক্তি করে। ঐশ্বর্য জ্ঞানে সহেজ কিন্তু শ্রীকৃষ্ণের ভক্তিতে বিশেষ করে ব্রজ ভক্তিতে সেই ঐশ্বর্য জ্ঞানে স্বর্গ হয় ক্ষম হয় এবং ভক্তরা শুধু নির্মল প্রেম থেকে কৃষ্ণ সেবা করে তো রামা নৃসিংহ বরাহা কুর্মা এইসব অবতারের কথা শোনা দরকার ভগবান চৈতন্য মহাপুরুষ স্বয়ং এইসব অবতারে কথা শুনেছেন কিন্তু আমাদের বিশেষ লকা আছে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ এ মহান আছে শ্রীকৃষ্ণ যিনি রামসিংহ রাহা কর্মা আদি অবতারে থেকে অভিন্ন তো আদি রূপ ফূর্ণরূপ স্বয়ং ভগবান কত মহান আছে কত মধুর আছে সকল অবতারে স্রোত উৎস স্রোত হিন্দিতে সৎ সকল অবতারে উচ্চ হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং ইনি এত শক্তিমান আছেন যে তিনি অসংখ্য ভ্রমণ্ড সৃষ্টি করেন তবু তার নিজ পছন্দ আছে শিকি পুচ্ছ ধারণ করে খালি পায়ে ব্রজভূমেতে গোচারণা কর এবং গোপীদের সাথে রাসনত্য কর তো ভগবান এই মহান আছে কত মহান আছে রোপার অনেকবার বলেছেন যে শুধুমাত্র এই বুঝতে যে ভগবান মহান আছে সেটি তো নয় সবাই বলে ভগবান মহান আছে গড ইজ কিন্তু কত মহান আছে সেটা থেকে বুঝতে হবে তো আজ তথা কথিত তথা বিজ্ঞানে প্রভাবে দ্বারা অনেকেই নাস্তিক হয়েছে। এবং অনেকেই তো নাস্তিক হলেও তো শুধুমাত্র নামে আস্তিক আছে অনেকেই বলে যে আমরা ভগবানকেই বিশ্বাস করে কিন্তু ভগবান কেই আছে এ সম্বন্ধে তাদের জ্ঞান নেই এবং জানা ও ইচ্ছানে তো সেই জন্য আমরা যারা শ্রীকৃষ্ণ সেই জন্য মহাপ্রভু এবং প্রভুপাধে কৃপা সিঞ্চিত আছে তো আমাদের এক কাব্য আছে প্রতি ঘরে ঘরে গিয়া এই বৃক্ষা কর ভজ কৃষ্ণ বলকৃষ্ণ এবং ভগবদ গীতা যথ যথ ফল করৃষ্ট শিক্ষক তো লোক দেয় জ্ঞান নেয় লগের মনে করে যে জ্ঞান হচ্ছে বিএসসিএম কিন্তু সব সবৎকৃষ্ট জ্ঞান কি আস জ্ঞান কি আমরা যদি পিএইচডি হয় কিন্তু বুঝি না যে আমি ঈশ্বরীয় নয় সব কিছু এখানে অস্থায়ী আমার প্রকৃত সম্বন্ধ ভগবান কৃষ্ণের সাথে আছে মের ভারত না হান আমরা বাঙ্গালি এইসব কথা বলে কি এর কি আর্থ আমরা বেঙ্গালী এর আর্থ কি আমরা মূর্ক আমরা যদি মনে আমরা বেঙ্গাল ইয়ে যে আর যে আমরা মূর্কে কারণ আমরা বেঙ্গলি না আমরা অবেঙ্গলি না আমরা আত্ম মেয়েরা ভারত মহানা ভারত কিসের ভারত কি চমক খেয়ে কা ভারত এবং পাকিস্তানেও মনে করে আমাদের ভারত আমাদের দাও এইভাবে এইভাবেই সারা জগতে এই রকম মোহা চলছে আমার জন্মভূমি আমার আছে কিন্তু ভাগবত থেকে এই কথা ভাগবতে এই কথা আছে যে ভূমি দেবী হাসছে হাসছে বলছে যে এই সব মূর্খ লোক মনে করে যে আমি মনে ভূমি দেবী আমি তার সম্পত্তি আছে তারা এসেই তারা যায় আমি থাকি এবং এরা মানে করে যে এই ভূমি আমার আছে আমাকে বিক্রি কিন্তু আমি বিকৃত জিনিস নয় ভূমি দেবী হচ্ছেন ভগবানের দাসী ভগবানের শক্তি ভগবানের মুখ্য শক্তি আছে শ্রী ভূ এবং নীলা তো ভূমি দেবী হচ্ছেন কৃষ্ণের শক্তি তো লোকের জানে না সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে যে বেঙ্গালির যারা নিজেকে বেঙ্গালে মানে করে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে জ্ঞান খুব কম আছে বিবেকানন্দকে কিন্তু চৈতন্য মহাপুরুকে তো আপনারা বেঙ্গালী হয় বেঙ্গলি শরিয়া ধারণ করে আপনাদের কথাব্য আছে প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষণ বলো কৃষ্ণ এই বন এই বই খুব চলেন যে তাদের বই বিতরণ থেকে বেঙ্গালীদের মধ্যে বিপ্লব হবে কি রকম বিপ্লব কমিউনিস্ট বিপ্লব সেটা ফ্লাপ কত বছর চলে ঠিক ত্রিশ বছর কত বছর এই কমিউনিস্ট সরকার চলছে ফ্ল হল তো কিছু হল না তো এই কধ্যাত্মিক বিপ্লবের দরকার আছে রাজনৈতিক না তো কি করে হবে তো সকালে তোর জায়গিয়ে আঘাত দিতে হবে কি চেছিস ভদ্র কৃষ্ণ বল কৃষ্ণ ভগবদ গীতা যথাযথ নাও অথবা সেক্স কোন ভাগত সেকালি পূজা কিছুদিন আগে পূজার সময় চল না এই বিরাট ব্যাপার কত ক্রা নষ্ট হয়ে গেল লাইট লাইটাকা ঠাকা একদম বন্ধ আছে না সবু আছে সবু চলে ক্র ঢাকা আমাদের প্রস্তাব আছে ক্র ঠাকা নষ্ট করা দরকার না ফত্রং পুষ্কি হত্যা ক্রা খরচ করে ভালো হয় কিন্তু কৃষ্ণ পূজা করে কালী পুজো করা থেকে বলিদান হয় না এবং তারা মনে হয় এটা ধার্মিক ধার্মিক নয় সেটা ধর্ম বিরুদ্ধ তো আসল ধর্ম কি আসল ধর্ম হচ্ছে ভদ্রম পুষ্পী ভজকৃষ্ণ বল কৃষ্ণ করষ্ণ শিক্ষা। সেই পুরো মাস কার্তিক মাসে আমি মায় পড়েছিলাম এবং শঙ্ক্র এবং জনানী বাস কৃপায় সুযোগ পেয়েছি দুই বা প্রতিদিন দুই বা নৃসিংহ দেবা আরতি কর তো মনে করলাম যে বেঙ্গালেরা এ তো আকাশন আছে কালী মা তো কালী পূজা না করে যদি নৃসিংহ পুজো করে সেটা তাহলে ঘর রূপ পুজো করা সৃষ্টত যদি এক ঠিক আছে সেই খালি রূপ ভয়ানের কাছে না কিন্তু সেই রূপ পুজো করা থেকে কি হয় পুনরফি জানানাম পুনরফি মারানাম পুনরপি জননী জঠরাই সায়ানাম বারবার জন্ম মৃত্যু গ্রহণ করতে হবে এবং বিশেষ করে বলিদান করে থেকে তাদের আগামী জীবনেও বলিদান হবে কিন্তু সেই বা তারা ছাগল হবে এবং গলা গালা খাটবে যার যারা এই জীবনে ছাগল আছে এবং মানুষের দ্বারা গলা খাতে হয় চারা আগামী জীবনে সুযোগ পাবে সেই মানুষে গলা খো কিন্তু নৃসিংহদে কৃপা থে নৃসিহেবে রূপ এত ভয়নেকছে কিন্তু চা কম উপহার কী রকম নয় বৈদ্য দাওয়া হয় খত্রং পুষ্পং ফলং তয়ং তো সেই নৃসিংহদেবের পূজা করা উচিত এবং তা কৃপায় আমরা ছাগল হবে না আমরা গোলক জগতে সুযোগ পাব কৃষ্ণের সেবা করতে নৃসিংহদেবের কৃপায় দ্বারা আমরা সকল ভক্তিবিঘ্ন থেকেই মুক্ত হতে পারে। এবং এইভাবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি ভক্তিতে প্রবেশ করতে পারে। তো এই সমস্ত প্রচার করতে হবে তো বেঙ্গালি এই তো ভাগ্যবান আছে যে তাদের আকর্ষণ আছে কীর্তনের জন্য কিন্তু আধুনিক তথা কথিত বিজ্ঞানের প্রভাবে এবং এইসব শক্তি উপাসনা প্রভাবে তারা নিজ ধন ছেড়ে খুপথে চলছে তো আমাদের একব্য আছে সবাইকে খবর দিতে যে আপনাদের মধ্যে স্বয়ং ভগবান ভগবান সেই চন্দ্র মহাপ্রভু যিনি রাম নৃসিংহ বরাহা কুর্ম ইত্যাদি অবতারে উচ্চ আছেন এবং তার নীল বরাহাদেবের থেকে ও অতি আশ্চর্যময় তিনি আপনাদের মধ্যে আসেছেন এবং সারা পৃথিবীতে দেবলোকেও লোক তার পূজা কর যাতে তাদের পরম কলান হবে তো আপনারাও করুন আপনাদের পরম মঙ্গল হবে তো সেইটা আমাদের প্রচার এইভাবে আমাদের প্রচার করে উঠছে তো ভগবান যদি বড় রূপে এত সহজে পৃথিবী উদ্ধার করতে পারে তো প্রেম আগথা ছৈচন্দে মহাপ্রভুর রূপে কত সহজে আমরা পথিত আমাদের পথিত জীবের উধার করতে পারবেন আমরা পথিত এই জড় জগতের থাকা এই হচ্ছে এই প্রমাণ যে আমরা পথিত কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের উদ্ধার করতে পারবেন এই জন্য আছেছেন। এবং আমরা যদি মহাপ্রভুর খুবই সহজ এবং সুন্দর মার্গ পালন করি তাহলে আমরা খুবই সহজে এই জড় যন্ত্রণা থেকে মুক্ত হতে পারি তো আপনারা করুন বই নিয়ে ঘরে ঘরে বাজারে বাজারে অফিসে অফিসে গিয়ে সবাইকে দেখান এই বইয়ের মধ্যে জ্ঞান আছে যা আইনস্টাইনের থেকে অতীত আছে আইনস্টাইন যে আইনস্টাইনের জ্ঞান যেটা এই ভগবদ গীতা শ্রীমৎ ভগবতের জ্ঞানের এই বইয়ের মধ্যে আপনি এই প্রেক্ষা জ্ঞান পাবেন যা স্কুল থেকে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যাবে না তো আছে। কি করেন যে ভগবানের অস্তিত্ব অবশ্য আছে প্রমাণ আছে এই সকল বয়ের মধ্যে তুলল এই বইয়ের মধ্যে আপনি এই প্রেক্ষা জ্ঞান পাবেন যা স্কুল থেকে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যাবে না তো ভগবান কে আছে কি করেন যে ভগবানের অস্তিত্ব অবশ্য আছে প্রমাণ আছে এই সকল বইয়ের মধ্যে তো লোকটাই খুব দোকার আছে এই জ্ঞানের অভাবে লোকেরা এই তো পাগল আছে যে কেউ কেউ এইরকম সিউ বমিং করে এবং পুরো সমাজের মধ্যে খুব আশান্তি আছে শুনে আসলে দূরে যাওয়া বই বিতরণ করার জন্য দরকার না আপনারা ওই গেটের বাইরে বুক ডিস্ট্রিবিউশন করতে পারেন এটাও ট্রাফিক জ্যাম হয় এখানে গিয়ে কি করে লাজ্জ খুব নারাজ এই তো বয় নেন আপনার বিপিএ জন্য ভালো হবে তো বয় ওই ট্রাফিক জ্যামে সবাইকে বই দিতে পারে আর কালকে পার্ক সার্কাস থেকেই মন্দিরে তো প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগেছে এত জ্যামছে প্রতিদিন সেই রকমই হয় প্রতিদিন না প্রায় স্কুলের সময় ছিল দুপুরে তো ভালো হয় তো বাইরে গিয়ে ডিস্ট্রিবিউশন করল একটু বয় নেন আপনার সময় আছে ট্রাফিক জামে বসে এই বয় ফরণ সময় নষ্ট হবে না আপনার ফরণ লাভ হবে একটু প্রস্তাব আছে যেই কোনো ভাবে বই বিতরণ করত অনেক দেশেই ভক্তরা ওই ট্রাফিক লাইটে বয় বিতরণ করে এবং বাসে যেমন এক্সপ্লোনাই সারা পশ্চিম বাংলায় বাস যায় না তো অনাদের সেই ভক্তরা বাস স্টেশনে এগিয়ে ফুড ডিস্ট্রিবিউশন করে অনেক সম্ভাবনা আছে ফুড ডিস্ট্রিবিউশনের জন্য তো আপনারা চেষ্টা করুন খুব জর দে আছেন আমার বিতরণ ফেললে তো সারা পৃথিবীতে লোকেরা বুঝতে পাবে। জীবনে কি আর্থ আছে জীবনে কি উদ্দেশ্য আছে হারিয়ে আমরা যেতে হবে সময় নাই আমরা যাচ্ছি গেলে তাই গাড়ি কিন্তু হতে পারে সেই জন্য একটু সকলে গেলে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রে রাম রাম শির প্রভা দে কি যায় শ্রীমৎ ভাগবতাম কি যায় হরে কৃষ্ণ সমাপ্ত এই ক্লাস সমাপ্ত কিন্তু হারে কথা সারাদিন